আমার নাইবা থাকে যদি কিছু নাইবা থাকে ঘর নাইবা থাকে ধরার বুকে যদি আপন পর নাইবা থাকে যদি কিছু নাইবা থাকে ঘর নাইবা থাকে ধরার বুকে যদি আপন পর দুঃখ নেই তো মনে আমার দুঃখ নেই তো মনে আমারে মাওলা থাকে সদাই পাশে ঘুমে গনে মাওলা থাকে সদাই পাশে মাওলা থাকে সদাই পাশে যখন হতাশার কালো ছায়া আমায় ঘিরে নেয় আল্লাহু আখ বার জোপে মুনটা শীতল হয় যখন হতাশার কালো ছায়া আমায় ঘিরে নেয় আল্লাহ আখবর জোপে মনটা শীতল হয় কারো কাছে বলি না তো আমার মনের কথা মাওলা ছাড়া বুঝবে কেবা বা এই হৃদয়ের ব্যথা কারো কাছে বলি না তো আমার মনের কথা মাওলা ছাড়া বুঝবে কেবা বা এই হৃদয়ের ব্যথা দুঃখ জানাই তারি কাছে একলা সঙ্গপনে। আমারে মাওলা থাকে সদাই পাশে হোমে জাগোরনে মাওলা থাকে সদাই পাশে হোমে জাগোরনে মাওলা থাকে সদাই পাশে হোমে জাগোরনে আমার নাইবা থাকে যদি কিছু নাইবা থাকে ঘর নাইবা থাকে ধরার বুকে যদি আপন পর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 दी पृथिवीर सबकिछ पर हो जाए हमार मतो निश्व केहना थारए के जो पृथ्वी सब किचु पर हो जाए मतो निश्व केहना थारए के হাসি মুখে শৈব সবি দুঃখ যতইয়া জাগব আমি নতুন করে তা কি হাসি মুখে শৈব সবি দুঃখ যতইয়া জাগবো আমি নতুন করে তাকি ভালোবেসে মাওলা ছাড়া দিশে হারা ধর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 দুঃখ নেই তো মনে আমার দুঃখ নেই তো মনে আমার মাওলা থাকে সদাই পাশে হোমে জাগোরনে মাওলা থাকে সদাই পাশে হোমে জাগোরনে মাওলা থাকে সদাই পাশে হোমে জাগোরনে মাওলা থাকে সদাই পাশে হোমে জাগোরনে সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন सैफुद्दीन आल मामुनर कथा सुर और कण्ठे इसलामी संगीतर अणबद्य एलबाम असहयोग जिरो वान सेभन थ्री सेवन सिक्स टू सिक्स फोर सेभन टू और धारा बर्णा छि आताउल्ला नी सुस्रुता भलो थकबें सुस्थान